Airtel presents Mirchi Sunday Suspense. Shudhu Mathru Radio Mirchi 98.3 FM is hot. This are of Airtel Super Sunday is brought to you by Airtel. Airtel Super Sunday the Radio Mirchi Bishish Nived Sunday Suspense. লেখা মুরারিবাবুর টেবিল ঘড়ি গল্পটা মন দিয়ে শুনুন গল্পের ফাঁকে ফাঁকে আপনার জন্য থাকবে প্রশ্ন ঠিক উত্তর দিতে পারলে আপনি পেয়ে যেতে পারেন দারুণ একটা প্রাইজ গত সপ্তাহে কন্টেস্ট উইনারদের নাম ঘোষণা করা হবে আজকের গল্পের ঠিক শেষে সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মিটছে बांगला रोमा गल्प दिएफाजर विशेषकर किशोर सहिते गोयेंदा कह लेखक हिसेबी कर्नेल रहस्य कहनी लिखते शुरू करें बड़े तरह आनंदम संपादक कवि नीरद्रनाथ चक्रवर्तर अनुरोधे লেখেন কিশোরদের জন্য কর্নেল কাহিনী এছাড়া সুখতারা আনন্দমেলা পক্ষীরাজ সন্দেশ ইত্যাদি পত্রপত্রিকায় লিখেছেন আরো ছোটদের গল্প বহুদিন আনন্দবাজার পত্রিকা সঙ্গে যুক্ত ছিলেন বেতারের জন্য অনেক নাটক লিখেছেন এক সময়। আজকের গল্প মুরারি মুরারিবাবুর টেবিল খড়ি গল্পটি মূলত ছোটদের জন্য হলেও বড়রাও আশা করি সমানভাবে উপভোগ করবেন প্রধান চরিত্রে মুরারিবাবু বিরু, বীরু বাবুর প্রতিবেশী ঘড়ির দোকানের মালিক থানার ওসি এবং হেনরি কোলবুক শুরু হচ্ছে মুরারিবাবুর টেবিল ঘড়ি তড়াক করে লাফ দিয়ে উঠলেন বিছানা থেকে তারপর আলো জেলে দিলেন ভোর চারটে রেখেছিলেন টেবিল ঘড়িতে ঠিক ছটায় হাওড়া স্টেশনে ট্রেন মুখস্থ করে রেখেছেন রাস্তার মোড়ে ট্যাক্সি পেতে অসুবিধা হবে না সাড়ে পাঁচটায় বেরোলেই চলবে রাঁধুনি কাম ভৃত্ত জটিলকে এবার ঘুম থেকে ওঠাতে হবে অন্তত এক কাপ চা না খেলে ঘুমের আড়ষ্টতা কাটবে না তবে জটিদের ঘুমটা পাতলা সমস্যা হবে ভাগ্নে বীরুকে নিয়ে সে একটি কুম্ভকর্ণ হাতের এই দেড় ঘন্টা সময়ের আধ ঘণ্টা তাকে ঘুম থেকে ওঠানোর কাজে বরাদ্দ করে রেখেছেন মোহন। জিনিসপত্র রাতে শুতে যাওয়ার আগে গোছানো হয়েছে কাজেই ব্যস্ততা দরকার ছিল না কিন্তু মুরারিবাবুর স্বভাব হচ্ছে এই সব ব্যাপারেই হিসেব করে চলেন যাতে পরে পস্তাতে না হয় তার জটিলেশ্বর ঘুমোচ্ছে ঘরর ঘর ঘরোর ঘর নাক ডাকছে মোরারিবাবু ডাকলেন জটে জটিল ওট ওট জটিলের নাক ডাকা থামলো। মুরারিবাবু ফের সস্নেহে ডাকলে সে চোখ বুজে থেকেই জড়ানো গলায় বলল দেরিয়াছে বাবু বললেন দেরি নেই এলাম বেজে গেছে একই ভাবে চোখ বুঝে এবং পাশ ফিরে বলল মুরারি বাবু রেগে গেলেন তার গায়ে হাত রেখে একটু ঠেলে বললেন কি আছে বলছিস ওট ওট चाय जल चापाई जटिल शुद्ध तुरारी घुमार आध घंटा समय तरह पिछने झोकर मत लागते आज तो ना लेगे उपाय नहीं जार घुम आठटार आगे भांगे ना ता भोर चार उठान सहज न বাবু ভাগনেকে প্রথমে পরে ঠেলা শেষে তার কানেুরেব এবার বীরু বললি বাবু হাসতে হাসতে বললেন আমি রে আমি ট্রেন ফেল হয়ে যাবে আর সাড়া নেই তখন বাবু বিরক্ত হয়ে ওর দু কাঁধ ধরে টেনে ওঠালেন এবং বিছানায় বসিয়ে দিলেন চোখ বন্ধ বীরুর সে বসে এদিক ওদিক টলতে থাকল তারপর গড়িয়ে পড়লো ফের মুরারি ভাগ্নেকে আবার অমনি করে ওঠালেন আবার বসে থেকে চোখ বুঝে টলতে টলতে বীরু বিছানায় গড়াল আর সহ্য করতে পারলেন না বাবু। मेघर मत गर्जे डाक शुरू करी कातुतु समान चालीयन आध घंटा समय बरद्द करा कुरारी बाबू निजे कमसूची रूपायित कर बला जाए कत শ্রীমান বীরুর সাড়া পাওয়া গেল চোখ খুলে পাতা পিট পিট করে বললেন রাত বলে বীরু উঠে বসল বিরক্ত মুখে বললো ফের আমি কি দিনে ঘুমোই বাবু হাসতে হাসতে কিচেনের অবস্থা দেখতে গেলেন আর গিয়ে অবাক হলেনিবাবু তার কান ধরে গরজালেন রাস্তায় চায়ের জল চাপাতে বললাম আর কিরা ফের নাক ডাকতে শুরু করেছে লাগের মতো জড়ানো গলায় বলল তখন বাবু রাগ চড়ে গেল মাথায় ফেললেন উপর এবং কথাবার্তা শব্দ শোনা যাচ্ছিল একটু পরে উপরতলার ব্যালকানিতে ঝুঁকে প্রতিবেশী হারাধন বাবু ডাকলেন মুরারি ভাইয়া মুরারি হলো কি এত চেঁচামেচি কিসে কলিং বেলও বাজলো অগত্যা বাবু গিয়ে দরজা খুললেন দেখলেন হারাধন বাবু পাশের দুটো ফ্ল্যাটের মানিক বাবু আর মানিক মানিকবাবুর স্ত্রী হাজির দরজা এক কথাই বাবু বললেন রাচি হারাধন বাবু খ্যাঁক খ্যাক করে হেসে উঠলেন হাসবারই কথা রাঁচিতে পাগলা গারোদ আছে কাজেই রাচি যাওয়া মানে পাগল হয়ে যাওয়া বাবু বললেন মাথার ছেলে ছোট শ্বুরে যাওয়াই তার ভাগনের কাকা বড় ডাক্তার মুরারি বাবু বিরক্ত হয়েছেন প্রতিবেশীদের এমন অবাঞ্ছিত কৌতূহলে বললেন বর্দার মেয়ের বিয়ে বুঝলে তা ছটার ট্রেনে রাঁচি যাবো তাই বলো হারদ হাসতে হাসতে বললেন কিন্তু কোন মানে হয় গোবিন্দবাবু বললেন আমরা ভাবলু আবার একটা ভুতুরে আলমারিয়ে এনেছো বুঝি রাত্রপুরে আবার গন্ডগোল বাদিয়েছ হয়তো আবার দেখবো ভিড় পড়ে আছো তাই দৌড়ে এলাম হ্যাঁ একবার চীনে পাড়ার দোকান থেকে একটা আলমারি কিনে এনে সে এক হাঙ্গামা হয়েছিল বটে কিন্তু এরা রাত দুপুর রাত দুপুর করছেন এতেই মুরারিবাবুর রাগ হয়েছে বললেন রাত দুপুর মানে কি এক ঘন্টা প্রায় এক ঘন্টা আগে চারটে বেজে গেছে এখন প্রায় পাঁচটা বেজে এলো পাঁচটা হারাধনবাবু খুব সময় সচেতন মানুষ সব সময় হাতে ঘড়িটি বাঁধা থাকে বিদেশি সৌদাগরি আপিসের কেরানি সংসার থেকে ঘড়ির কাঁটা ধরে চলেন সব কিছুতে হাতের ঘড়িটি দেখে নিয়ে বললেন ১২টা বাবু বললেন অসম্ভব আমার টেবিল ঘড়িতে অ্যালার্মা ছিল কাটায় কাটাই চারটে এলাম শুনেই তো ঘুম ভেঙেছে তারপর ওই ঘন্টাটা কোথায় টাকা টাকি করেছি इतिमदे फ्लैट जेने दजपतिबा <laughs> मुरारी टेबिल घड़ी कुरारी बाबू बोलें भैया टेबिल घड़ कथा বিশেষ করে অ্যালার্ম ঘড়িগুলো বড্ড গোলবেলে জিনিস গজপতি বললেন এলাম দেবে নটার বাজবে এগারোটায় আজ অব্দি একটাও অ্যালার্ম ঘড়ি দেখলাম না যে সঠিক সময় বাজে বাঁচে সব বাজে সুরসিক হারাধনবাবু বললেন বরং নিজের রাঁচি না গিয়ে তোমার ঘড়িটাকেই পাঠিয়ে দাও প্রতিবেশীরা হো হো হি হি খ্যাঁক খ্যাঁক করে হাসতে থাকলেন এই শুনে মুজারি বাবুর এত রাগ হলো যে সবার মুখের ওপর দরজা বন্ধ করে দিলেন তারপর শটান নিজের ঘরে চলে এলেন এসে টেবিল ঘড়িটার দিকে তাকিয়ে অবাক যখন অ্যালার্ম বেজেছিল তখন ঘড়ির দিকে তাকাননি খেই তাকায় ঘড়িতে বাজছে সত্যি বাজছে রাত বারোটা ছত্রিশ অথচ অ্যালার্মের কাঁটা দেওয়া আছে চারটে তাহলে ঘড়ির অ্যালার্মে গণ্ডগোল আছে মুরারিবাবু হতাশ হয়ে বসে পড়লেন এই ঘড়িটা গতকাল বিকেলে কিনে এনেছেন পার্ক স্ট্রিটের একটা দোকান থেকে বেশ বড় দোকান হাল ফ্যাশনই জিনিস বাবুর চক্ষু সুল আজকাল সব কিছুতেই তো ভ্যাজাল তাই যে যুগে ভ্যাজাল কেউ দিত না এবং ভ্যাজাল দেওয়া পাপ মনে করত সেই যুগের তৈরি জিনিস কিনতে মুরারি বাবুর আগ্রহ বেশি এই টেবিল ঘড়িটা একশো বছর আগের তৈরি বিলিতি জিনিস শোকে সাজানো ছিল দোকানদার কিছুতেই বেচবে না জেদ করে অনেক চড়া দামে কিনে মুরারি বাবু। রাজি যাওয়ার জন্য ভোরে ওঠার দরকার ছিল কিন্তু বিলিতি অ্যালার্ম ঘড়ি যে এমন অদ্ভুত কাণ্ড করবে ভাবতেও পারেননি অবশ্য মনিনাঞ্চম অতিভ্রম বলে শাস্ত্রবাক্য আছে মুড়িদেরই ভুল হয় তুই এ তো একটা ঘড়ি অতএব বাবু অ্যালার্মের কাঁটা চারটেতে রেখে অ্যালার্মের চাবি ঘুরিয়ে ভালো মতো দম দিলেন घरे बरु आरोप बालिश कई सवे शुरू घड़ी टाके तको चिंते दी मुरारी बाबू से अलार्म बजे मुरारी बाबू रांची जावा छ्रेने ग्रेने वि हावड़ा पौछते रेजे गड़ी फिर दस टा ट्रेन जार्णते क्लान शुय पड़े एगारोटाग सब घूमे आमेज एस आचंका अलार्म बेजे, बेजे उठल অ্যালার্মের দমত দেওয়া ছিল না ঘড়িতে তখন ঠিক এগারোটা বেজে ৩৫। বিরক্ত হলেন বাবু । কিন্তু কি আর করবেন তখন ঘড়ির দোকানে দেখাতে হবে সকাল হোক পরদিন ঘড়ি মেরামতের দোকানে গিয়ে পরীক্ষা করিয়া আনলেন तु धरा पड़ल ना जंत ठीक आत गोल नहीं बर घड़ीटार खूब तारीफ ही सुने इलन मिस्त्री भद्रलोकर अथच से दिनो अलार्म दम ना दे सत्व आत एगारोटा पैंतार्मल ए बार एक अस्वस्ती पड़े गुरारी बाबू घूम आसार निश्चय मुरारी बाबू भेबे कुल पेलना कि दोकने गए मालिक के बेपार खुले बोलने মালিক ভদ্রলোক অ্যাংলো ইন্ডিয়ান সব শুনে বললেন এক কাজ করুন স্যার আলার্মটা নষ্ট করে দিন ইচ্ছে করলে আমাদের এখানেও দিতে পারেন আমরা আলার্ম যন্ত্রটা খুলে দেব তাহলে আর ঝামেলা হবে না তাই করা হল মহানন্দে ঘড়ি নিয়ে এলেন বাবু নিশ্চিন্তে শুয়ে পড়লেন আজ প্রথম ঘুমটা ভেঙে গেলে ফের ঘুম আসতে চায় না এবার আর ব্যাঘাত ঘটবে না কিন্তু একি সবে চোখ কি এসেছে লাফিয়ে উঠে পুরারি বাবু অ্যালার্ম কাটা নেই অ্যালার্ম যন্ত্র অর্থাৎ ভেতরের ঘন্টা নেই বড় কাঁটা ছোট কাটার সঙ্গে কোনো যোগাযোগ নেই অথচ ঠিক অ্যালার্ম বাজছে সেই এগারোটা পঁয়ত্রিশে খুব ভয়ের চোখে ঘড়িটার দিকে কিছুক্ষণ যাক কিনেছেন তো আর কি করবেন ঘড়িটাকে রেখে এলেন কিচেনের পাশে স্টোর রুমে পরদিন রাতে জটিল এলো দৌড়ে বাবু বাবু কেন মুরারিবাবু বাবু খিক করে হেসে বললেন বলল কত ঘুম তো ছোটি গেল আর কি সহজে ঘুম আসবে বাবু তারপর রোজ রাতে এগারোটা পঁয়ত্রিশে অ্যালার্ম বাজে ভাড়ারের ঘরে এবং বেচারা জটিলের টাটকা ঘুম ভেঙে যায় আর ঘুম আসতেই চায় না কয়েক রাত এইভাবে ঘুম ভালো না হওয়ার ফলে জটিলের চোখ গড়তে বসে গেল আর তার দুর্ভোগ ভুগতে হল মুরারি মোহনকেই সে রাঁধতে রাঁতে দিনের বেলা ঘুময়ে ডাল তরকারি ভাত পুড়ে যায় বাইরে কোনো জিনিস আনতে গিয়ে বড্ড দেরি করে ব্যাপার কি না ফুটপাথের রোয়াকে ঘুমোচ্ছিল এরপর বাবুর রাগ হলো না বেচারি জটিলের উপর নয় ঘড়িটার উপর রাগের মাথায় ঘড়িটাকে এক আছাড় মারলেন এক আছাড়েও রাগ মিটল না পরপর তিন আছাড় মারলেন তারপর কানের কাছে রেখে শুনলেন বন্ধ হয়ে গেছে ঘড়ি টিকটিক শব্দ শোনা যাচ্ছে না এবার নিশ্চিন্ত হয়ে ভাঙা ঘড়িটা জুতোর খালি বাক্সে আলমারির মাথায় রেখে দিলেন সেদিন রাতে খুব তৃপ্তির বাবু। হাত ঘড়িতে বাজছে তখন সাড়ে দশটা চোখের পাতা বুঝে এসেছে কি যেন স্বপ্ন দেখতে শুরু করেছেন সেই সময় আচমকা ব্যাপার তক্ষণি জুতোর প্যাকেট বের করে ঘড়িটা কানের কাছে রাখলেন কোনো আওয়াজ নেই আওয়াজ নেই অথচ কাটা চলছে আর ঘড়িতে বাড়ছে ৩৫। পঁয়ত্রিশে ঘড়ি তাতে কোনো সন্দেহ নেই বাবুর হাত কাঁপতে থাকল করতে লাগলো ঘড়িটা প্যাকেটে ঢুকিয়ে আবার শক্তভাবে বাঁধা চাঁদা করে বেরিয়ে পড়লেন বাড়ি থেকে রাস্তাঘাট তখন জনশূন্য ল্যাম্প আলো হলদে হয়ে পড়ে আছে মাঝে মাঝে দু একটা গাড়ি যাতায়াত করছে মুরারিবাবু পাশের বিরাট ডাস্টবিনে ঘড়িটা ফেলবেন ভেবে পা বাড়িয়েছেন তার গায়ে জোরালো আলো পড়ল অমনি দাঁড়িয়ে গেলেন গাড়িটা পুলিশের দ্রুত কাছে এসে পড়ল তারপর ঘেঁচ করে ব্রেক কষে দাঁড়াল গাড়ি থেকে একজন পুলিশ অফিসার নেমে বললেন কে আপনি রাত দুপুরে ঘড়ি নিয়ে এখানে কি করছেন কি বলে পুলিশ অফিসার খপ করে ওর হাত থেকে প্যাকেটটা কেড়ে নিলেন তারপর দড়ির বাঁধন খুলতে খুলতে বললেন ডাস্টবিনে ভুতুড়ে ঘড়ি পুলিশ অফিসার বাঁকা হেসে বললেন কি বলছেন ডাস্টবিনে ফেলে দিচ্ছিলেন ভালো ভালো দিদি একজন কনস্টেবল লাফ দিয়ে নামলো গাড়ি থেকে তার পেল চেহারা দেখে মুরারিবাবুর প্রাণ প্রায় খাঁচা ছাড়া হওয়ার উপক্রম সে এসে তার পুলিশ অফিসার বললেন। দাঁড়াল কার ঘড়ি চুরি করে পালাচ্ছে বেটা গিরিধারী তার বিশাল থাবা মুরারিবাবুর রোগা হাড্ডিশার কাঁধে ফেলতেই তিনি আর্তনাদ করে উঠলেন আসলে মুশকিল করেছে তাঁর চেহারা আর পোশাক বিরুত সাধে বলে না একটু ফিটফাট সেজেপুদে ভদ্রলোকের মতো থাকলে কি ক্ষতি হয় আপনার মুরারিবাবু সাদা সিধে থাকেন চেহারাও সুবিধের নয় তার উপর মাথায় বিধঘুটে টাক কিন্তু তার চেয়ে বড় কথা রাত দুপুরে নির্জন পথে এমন করে প্যাকেটে ঘড়ি লুকিয়ে এদিক ওদিক তাকানো থানায় যেতেই হলো তারপর রাতের মতো হাজতেও থাকতে হলো সেখানে না আছে না পাখা কামড়ে শরীর লাল হয়ে গেল এক দঙ্গল চোর ডাকাত ছিনতাইয়ের সঙ্গে লক কাটাতে মুরারি মুরারিমোহন চাকলাদার রাতারাতি বুড়িয়ে গেলেন বীরু হারাধনবাবু গোবিন্দবাবুদের থানায় নিয়ে গিয়ে সেবারকার মতো উদ্ধার করেছিল মামাকে মুরারিবাবু নাক কান বললেন। আর এলাম ঘড়ি কিনবেনই না তাতে যতবার ট্রেন ফেল হয় হোক আর সেই ঘড়িটা থানায় মহাফেজ খানায় থেকে গেল অন্যসব সব আটক করা জিনিসপত্রের সঙ্গে বলা বাহুল্য মুরারিবাবু আর ওটা দাবি করেননি কদিন পরে হঠাৎ কলিং বেল বাজলো সকালবেলা দরজা খুলে আটকে উঠলেন বাবু। সেই থানার ওসি ভদ্রলোক এসে হাজির ভয়ে মুরারি বাবু বললেন। ভয়েলেন ওসি ভদ্রলোক এক গাল হেসে করজোড়ে নমস্কার করে বললেন আপনার সঙ্গে কথা আছে মুরারি বাবু। বিরক্ত করলাম বলে অনুগ্রহ করে রাগ করবেন না বাবু তখন বিগলিত হয়ে ভেতরে এনে বসালেন এখানে একটা বিশেষ কথা আছে আপনি আমাকে ক্ষেত্রবাবু বলেই ডাকবেন হম বলুন ক্ষেত্রবাবু বলে মুরারিবাবু জটিলকে ডাক দিলেন जटी चायर जोड़ करतेशाराय क्षेत्र दार्पर्क मुरारी बाबू मने मने हेसे बोलें बुझे खूब जलाचे बुझी जलाचे मन क्षेत्र दारा थे गशाय আপনি দাবি করেননি আর কেউই দাবি করেনি কাজে কি করা যায় নিয়ে গেলাম সারাতে দেব ভেবে রেখে দিলাম কিন্তু ও হরি রাত পঁয়ত্রিশে মুরারি বাবু খিক খিক করে হেসে বললেন এলাম বাজছে তো আগে হ্যাঁ বাজছে রোজ রাতে বেঁচে উঠছে সারাতে দেব কি ব্যাপারটা যে ভুতুড়ে তা কি করবেন ভাবছেন করে আপনার জিনিস আপনি দিন। বলে একটা কাগজে জড়ানো ঘড়িটা রেখে দিলেন মুরারি বাবুর কোলে তারপর উঠে গট করে বেরিয়ে গেলেন বেরিয়ে যাওয়া নয় যেন কেটে পড়া চা খেতেও আর বসলেন না ঘড়িটা হাতে নিয়ে মুরারি বাবু স্তম্ভিত হয়ে বসে রইলেন কিন্তু একটা বিহিত করতেই হবে সেবার চীনে আলমারিটা দোকানে দিয়ে তাই করা যাক। পড়লেন। ট্যাক্সি চেপে সোজা পার্ক স্ট্রিটের সেই দোকানে দোকান খুলতে দেরি ছিল তাই ফুটপাতে অপেক্ষা করতে থাকলেন কতক্ষণ পরে এক বুড়ো ভদ্রলোক চেহারায় সাহেব বলে মনে হলো घर भेतर तक आबछा अंधकार मुरारी बाबूरेजी बोलें हेलो मिस्टर ঘুরে দাঁড়ালেন ভদ্রলোক চোখ দুটো কি নীল খাটি সাহেব বলেই মনে হচ্ছে ঠোঁটের কোনায় হাসি বললেন মোরারি বাবুর ইংরেজি তেমন আসে না ভেবে চিনতে বললেন পঁয়ত্রিশে বাজে স্যার মানে বাবু টের পেলেন মাতৃভাষা বেরিয়ে পড়েছে তখন টাকচুর কে বললেন এন্টেড ক্লক স্যার हेशे बुड़ो साहेब हाथ बाड़े <laughs> <laughs> कं हाथ हाथा दिए जतटुक बड़िए देखा जा তার মানে কঙ্কালের মুরারিবাবুর হাত থেকে ঘড়িটা পড়ে গেল আর করে অজ্ঞান হয়ে গেলেন জ্ঞান হলো যখন চোখ খুলে মোহন অতি কষ্টে বললেন মুরারিবাবু উঠে বসলেন হাসপাতালই বটে বললেন কি কি হয়েছিল রে বীরু বলল আর কি হবে পাকশিট একটা ঘড়ির দোকানের সামনে ফুটপাতে অজ্ঞান হয়ে পড়েছিলেন আপনি লোকেরা আপনাকে অ্যাম্বুলেন্স ডেকে এখানে পাঠিয়ে দেয় আপনার পকেটে একটা চিঠি ছিল বড় মামার আপনার নাম ঠিকানা পেয়ে এরা খবর দিয়েছিলেন করে জিজ্ঞেস করলেন ঘড়ি ঘড়ির কথা তো কেউ বলল না মামা না বলুক চুলোই যাক এতদিনে আপদ গেছে কিন্তু সেই হেনরি কোলব্রে বাবু পরে সেই দোকানে গিয়ে খোঁজ নিয়েছিলেন কোলব্রুক সাহেব একশো বছর আগে রাত এগারোটা পঁয়ত্রিশে হত্যা করে মারা যান এই দোকানের মালিক ছিলেন তিনি দুরারোগ্য অসুখে ভুগে প্রাণের আশা ছেড়ে দিয়েছিলেন খুব যন্ত্রণা হতো সারাক্ষণ ছটফট করতেন मोरे जावाई भालो हैं। आगे मरे जागारो पीस घरे बोझा जा हेनरी कोलब्रुक नाटक मरते चेल दोकानदार भद्रलोक आरोप আর ঘরে ঢোকাইনি। নি কারণ আপনাকে নিয়ে এই চোদ্দ জন হলো প্রত্যেকে ওটার পাল্লায় পড়ে ভুগেছেন এবার স্যার কালীঘাটে গিয়ে পুজো দিন শুনছিলেন মুরারি বাবুর টেবিল ঘড়ি রচনা সৈয়দ মুস্তফা সিরাজ গল্প পাঠে মীর গল্পের সূত্রধার দ্বীপ শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী রেডিও মিটির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ লেখক শ্রী সৈয়দ মুস্তফা সিরাজকে আমাদের পাশে থাকার জন্য আগামী সপ্তাহে रोमांचकर गल्प नहीं हाजिर हो सान ससपेंस एयटेल सुपार सनडे ते भिडियो मिर्ची विशेष निवेदन सानपेंस